বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টিভি বাংলার দূরের কাছে সম্মানিত দর্শক পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলের জন্য রইল প্রাণ শুভেচ্ছা ইসলামী মানবাধিকার বনাম পাশ্চাত্য সভ্যতার এই শরুরাবে আমরা জানি মানবাধিকারের মূল বিষয়গুলি কী কী একজন মানুষের প্রধান দাবি হচ্ছে তার দিন সেটার সংরক্ষণ এটা তার অধিকার এই ক্ষেত্রে ইসলাম কি ভূমিকা রেখেছে আর অন্যন্য সভ্যতা এই ক্ষেত্রে কি কী অবস্থান তাদের নিয়েছে সেগুলি জানা আমাদের এ পর্বের অন্যতম লক্ষ্য আর এই উদ্দেশ্যে স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের দাওয়াত গ্রহণ করে উপস্থিত হয়েছেন চলুন প্রথমে তাদের সাথে আমরা পরিচিত হয় নি প্রথমেই আমার ডান দিকে অভিযুক্ত আছেন বিশিষ্ট আলমদ্দিন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালাম আলাইকুমতুল্লাহাত এবং আমার বামদিকে আছেন বিশিষ্ট আলমদ্দিন শেখ মুজফর বিন মিন আসসালাম আলাইকুমুল্লাহি এবং আমার সর্বমামে আছেন বিশিষ্ট আলম দিন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম সম্মানিত শুধু বলছিলাম যে একজন মানুষের মৌলিক অধিকার তার একান্ত দাবি এটা তার প্রাপ্য ন্যায় সঙ্গত প্রাপ্য তার দিন এর সংরক্ষণ ইসলাম কি সেটা নিশ্চিত করতে সক্ষম হয়েছে নাকি অন্য কোনো সভ্যতার কাছে ধারস্থ হতে হবে প্রশ্নটি আপেক্ষিক চলুন এ ব্যাপারে প্রথমেই আমরা কথা শুনি শেখ মুজফরবিনীর কাছ থেকে আলহামদুলিল্লাহ ইহাদা ওসালাত ওয়াসালাম আলম আল্লাহ নবী আবাদম আল্লাহরুল আলমিন মানুষ সৃষ্টিকারী এবং তিনি বিধানদাতা ক্ষেত্রে ইসলাম মূলত বলেই দিয়েছে যে প্রত্যেকটি মানবী জন্মগ্রহণ করে ইসলামী ফেতরাতের উপরে সেই ক্ষেত্রে প্রত্যেক মানুষকে আল্লাহ রব্বুল আলমিন মানে একটা ধর্মের উপরে সৃষ্টি করেছেন এটা প্রমাণিত হয় যার কারণে ইসলাম প্রথমত আগে নির্ধারণ করে দিয়েছে জন্মের সূত্রে সেটা হলো যে তার জন্মটাই হয়েছে ইসলামের উপরে দ্বিতীয় বিষয় হলো এই যে অন্য সকল ধর্ম বা দর্শন বা থিউরি যেটাই বলি না কেন ধর্মীয় স্বাধীনতার দিক থেকে তারা এক একজন এক একটা জন্ম দিয়েছে আর এক একজন এক একটা গ্রহণ করেছে আজকে বিশ্বব্যাপী যদি লক্ষ্য করা যায় যে ইসলামী একটি ধর্ম বা জীবন দর্শন এটা সার্বজনীন সবার জন্য সবার জন্য আর অন্য যেগুলো আছে সেইগুলো একাকজন একজন ব্যক্তির থিওরিকে গ্রহণ করেছে যদিও বা ইতিপূর্বে সবচেয়ে বৃহৎ দুইটা ধর্ম একটা হলো ইহুদি এবং খ্রিস্টান দুইটাই তারা দিনের নামে কার্যক্রম চালাচ্ছে এবং তার নিজের দাবি করছে যে একটা হলো তাওরাতির অনুসারী আর অ্যাক্সিডেন্ট মানুষ হল ইঞ্জিনের অনুসারী প্রথমত তাদের এই দিকটা বিকৃত হয়ে গেছে দ্বিতীয়টা হলো এই যে তারা বিভিন্ন ব্যক্তির থিওরিকে গ্রহণ করে এককভাবে যে শুধু ওই তাওরাতির অনুসরণ করছে এমনটা নেই একমাত্র ইসলামী কেবল এমন একটা ধর্ম বা জীবন ব্যবস্থা যা বৃহৎ জনগোষ্ঠী দেখতে পাবো তারা ইসলাম যে মানুষকে রেখেছে তার স্বকীয়তার উপরে এক ইলাক মানার ব্যাপারে এই বিষয়টা নিয়ে একটু আলাপাত আসলে আমরা বলছিলাম যে ইসলাম যে মৌলিক অধিকারগুলি মানুষের দিয়েছে সে মৌলিক অধিকারের মাঝে প্রথম বিষয় হল তার দিনকে সংরক্ষণ করা আগে একটু কথা বলে নিতে চাই তারপরে সে বিষয়ে যাচ্ছি আজকে আমাদের সমাজে দেখি কিছু মানুষ রয়েছে তারা দাবি করে যে আসলে দিন বলতে কিছু নেই দিন বলতে কোনো প্রয়োজন নেই ধর্ম বলতে কিছু প্রয়োজন নেই আসলে এটি একটি কী বলা যায় এই ব্যক্তির কথা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কোনো দিন বা ধর্ম মানে না সে অস্বীকার করে কিন্তু আসলে সে মানে দেখুন আমাদের যে কথা যুক্ত করেছি আমাদের কথা বলি না যে নিরপেক্ষ ব্যক্তি করে কিন্তু নিরপেক্ষ ব্যক্তি পাওয়া যায় না তার উপরে কেউ আছে নিচে কেউ আছে তার একটা ধারা নিয়ম মেনে তাকে সেই অফিসেই সার্ভিস করতে হচ্ছে এটাই হলো তার দিন সেই অফিসের দিন এটাই তার কর্মক্ষেত্রের দিন হলো ধর্ম হলো এটাই সুতরাং পৃথিবীতে এমন কেউ নেই যে ধর্ম ছাড়া বা দিন ছাড়া চলে হয় কেউ স্বীকার করে কেউ অস্বীকার করে যে অস্বীকার করে তার এটা একটা নির্বুদ্ধিতার পরিচয় ছাড়া কিছুই নয় সুতরাং মানুষ মাত্রই যদি সে সুষ্ঠু সুন্দরভাবে চলতে চায় তাহলে তার একটা দিনের একটা ধর্মের অবশ্যই প্রয়োজন রয়েছে দিন ছাড়া ধর্ম ছাড়া মানুষ কখনও সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলিত জীবন ধর্ম বিশ্বের সকল মানুষের অধিকার এর অর্থ হলো আমরা যদি কোরআনকে আল্লাহ তারপূর্ণ দিয়েছেন। এজন্য তিনি লক্ষাধিক নবী রসুল পাঠিয়েছেন সকল যুগের মানুষের ধর্ম রক্ষার জন্য ধর্মীয় অধিকার তাকে পেতেই হবে পৃথিবীতে সে এসেছে ধর্ম ফলনের জন্য সঠিক ধর্ম ফলন উমা খাল জিন্ন সংরক্ষণের জন্য আল্লাহ অসংখ্য নবিরাসুল অসংখ্য নবিরাসুল পাঠিয়েছেন দুই নম্বর তিনি শতাধিক আসমানি গ্রন্থ তাওরাত কোরআন এবং অসংখ্য পুস্তিকা ফরজ করেছেন তার জীবন সম্পদ সবকিছু বিলীন করে দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে যাতে তার ধর্মটা সে পেয়ে যেতে পারে অক্সিজেন যেমন অক্সিজেন যেমন পৌঁছে যায় সূর্যের আলো যেমন পৌঁছে যায় তার দুয়ারে দুয়ারে ধর্ম তার কাছে পৌঁছে যেতে হবে রসুল্লা খুন হয়েছেন হাজার হাজার রসুল ধর্ম পৌঁছাতে এটা ফরজ করে দিয়েছেন এবং আমাদের নবীজিকে বলেছেন আপনার রবের কাছ থেকে যা পেয়েছেন সব কিছু আপনি পৌঁছে দিতে হবে যদি না করেন তাহলে আল্লাহ রেসালা আপনি পৌঁছালেন না এই দোষে আপনি দুষ্ট হয়ে যাবেন অভিযুক্ত হয়ে যাবেন তারপর দেখেন আমাদের উপরে ফরজ করেছেন বাল্লেগুয়ার নিহ একটি আয়াত হলেও ধর্মের একটি বাণী হলেও মানবজাতির কাছে তুমি পৌঁছাও এবং সঠিক ধর্ম তারা পৌঁছাতে থাকবে এবং এই জন্য দিনটাকে সংগ্রাম করে দায়িত্ব এবং সংরক্ষিত এই এইজন্য আল্লাহ তালা মুমিনদের যান মাল কিনে নিয়েছেন ইসলাম যে মানুষকে একমুখী করেছে আর এর মধ্য দিয়ে মানুষ তার সক্রিয়তা ফিরে পেয়েছে পাখান্তারের পাশ্চাত্য সভ্যতার দিকে যদি থাকাই তারা কিন্তু এই ধর্মীয় যে অধিকার সেই অধিকারটা নিশ্চিত করতে পারে নাই বরং তারা কি করেছে মানবাধিকারের প্রথম যে শর্তটা সেখানেই তারা ব্যর্থ হয়েছে এবং তারা বহু ইলাহে মানুষকে বিভক্ত করে দিয়েছে এটাই হচ্ছে ইসলামের একটি অন্যতম বৈশিষ্ট্য বা আল্লাহ আল্লা সুবহানা হতলা মানুষকে যে সঠিক দিন দিয়েছেন এরই হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য যে এই দিন মানুষকে ঐক্যের দিকে আহ্বান জানায় এক এলার প্রতি মানেই হলো মানুষকে গোটা বিশ্বের মানব জাতিকে ঐক্য ও সংহতির দিকে আহ্বান জানানো অতএব এটি হচ্ছে কোনো সন্দেহ নেই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দিন আর এই দিনে ইসলাম মানুষকে এভাবে দিয়েছে বলছিলাম যে পাশ্চাত্য সভ্যতায় যে আপনার এর বিপরীত অবস্থান তারা মানুষকে ধর্মে মানে দিনের যে মৌলিকত্ব সেটা রক্ষা করতে পারে নাই এখানে একটা কারণ উল্লেখ করা যায় পৃথিবীতে প্রত্যেক মানুষই এক একটা ধর্ম নিয়ে বসবাস করছে কিন্তু আধুনিক মতবাদের কারণে আধুনিক সভ্যতার একটা সংজ্ঞা তারা দিতে চাচ্ছে এই মর্মে যে তিন মানার ব্যাপারে ধর্ম মানার ব্যাপারে স্বাধীনতা মানতেও পারে নাও পারে কি সরাসরি ধর্ম নিরপেক্ষ মতবাদ নামে একটা মতবাদের প্রচলন করেছে ধর্মহীন মূলত ধর্মহীন মতবাদ এখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে ইসলাম যেখানে প্রত্যেকটি মানুষকে ধর্মের দিকে আহ্বান করছে আল্লাপত্ত যেটা পক্ষান্তরে তারা ধর্মহীনতার দিকে আহ্বান করছে তাহলে দুইটা পরস্পর বিমুখ আর বিষয় হল যে কোনো মানুষই ধর্মহীন নয় এই ধর্মহীনতা বা ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্মটাই মূলত হয়েছে অর্থাৎ মানুষকে ধর্ম থেকে বিমুখ করা দরকার বিশেষ করে ইসলাম থেকে ইসলাম যেন মানুষ মেরে না নেয় কারণ যে ব্যক্তি ধর্মহীনতার কথা বলছেন ওই ব্যক্তিও কিন্তু একটা ধর্ম মানে যেমন একটা মাত্র পরিশীলন করা। একজন ব্যক্তি অফিসে চাকরি করছে সে আটটা থেকে পাঁচটা পর্যন্ত চাকরি করছে তার বসে রুল ঠিকই মেনে চলছে আবার এর ব্যতিক্রম করছে না ব্যতিক্রম করলে বেতন কেটে নেবে অথবা চাকরিতে বহিষ্কার করা হবে তাকে ঠিকই সে মানসিক আর এই ধর্মকে মানবে না তারপর একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন করেছেন আলা কোরআন কে রাখবেন কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ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 আপনার উপর যেমন সম্পদশালী সামর্থবান হিসাবে ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে জাকাত বিরতির পর সুদী দর্শক আপনাদের সকলকে আবার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি মুফতি ধর্ম তো আছে কম বেশ পৃথিবীতে যদিও সেকুলারিজম নামে ধর্মহীনতার একটা গ্রুপ তৈরি হয়েছে আখেরাতে মা দিনুকা প্রশ্ন আসবে তোমার ধর্ম কি ছিল তো আমি যেটা বলছিলাম যে ধর্ম একটা হলো সঠিক ধর্ম আর হলো বিকৃত ধর্ম বাতিল ধর্ম তো নুয়াল ইসলামের যুগে আপনি যদি সোরা ইসরায়েলের সতেরো নম্বর আয়টি দেখেন যে ওকম আহলেক না মিনাল কুরুন বাড়দে নোহ আমি নোহের পরে কত জাতিকে মেচাকার করেছি ধ্বংস করেছি আচ্ছা কেন কেন নোহের পরে বলছেন আল্লাহ কেন নোহের আগে বলেন নাই নোহের আগে তাহলে কি ছিল নোহের আগের ব্যাপারে কোনো ধ্বংস নাই, কোনো ঝড় নেই কোনো তুফান নাই ভূমিকম্প নাই কোনো মেচাকার নাই কেন সর্বশেষ মোহাম্মদ এসছেন সেই মূল ধর্মে ফিরে যেতে হবে নোহের আগে যে ইসলাম ছিল আপনি হাবেল কাবিলের বক্তব্য দেখলে আপনি বুঝবেন ধর্ম কি ছিল ইসলাম ইসলাম এই জন্যই নোহের আগ পর্যন্ত সারা কোরআনে যত আজাব গজব টর্নেডো প্লাবন আকাশ থেকে মিটিউ রেস্টুরেন্ট পাথর মেরে ধ্বংস করা তলিয়ে দেয়া মহাপ্লবনে শেষ করে দেয়া ফেরাউন যত ইতিহাস সব এসেছে এখানে আমাদের দায়িত্ব যে মানুষ তোমরা যে এত কষ্ট করে সারা জীবন একটা ধর্মের উপরে থাকলে যেমন ফিলিস্তিনে যখন গেলেন একদল লোক গির্জায় তারা এত সল পাহার করে মুক্তির উদ্দেশ্যে কিন্তু পণ্ডশ্রম উনি ওই দুঃখে কাঁদলেন এই জন্য মানুষের অধিকার আছে যারা সত্য ধর্ম পেয়েছেন তারা সত্য ধর্ম মানুষের কাছে পৌঁছে দেশের রিক্স নিয়ে সবকিছু নিয়ে এইটাই কিন্তু আমরা বলছি মূলত আল্লাহ হবে না সেখানে এখানে জিনিস হলো যে যদি ইসলাম যে মানুষের ধর্মীয় স্বাধীনতাটা ধর্মীয় যে অধিকারটা এটা কেমনভাবে নিশ্চিত করেছে কারণ মানুষ যখন ত্রিমুখী হয়ে যাবে কখনও তার অমীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না একবার সে যদি আল্লাহকে মানে আরেকবার যদি আল্লাহর বোদনে আরেক কোনো শক্তিকে মানে তখন সে দ্বিধানন্দের মধ্যে পড়ে যাবে আর দ্বিধানন্দ যখনই পড়ে যাবে তখনই তার জন্য মানে দংশ অনিবার্য হয়ে যায় ধ্বংস এই ক্ষেত্রে যে ইসলাম যে বলছে না এক আল্লাহকে মানো এক শরীয়তকে মানু এক দিনকে মানুষ পশুদের জন্য কিন্তু কোনো ধর্ম নেই পশু যারা যে সমস্ত পশু পাখি আছে তাদের কিন্তু কোনো ধর্ম নেই তাদের উপরে কোন নিয়ম নীতি ফলো করা এই জিনিসটা তাদের উপরে নেই এখানে অবুদিয়া দুই ভাগে বাক করা যে প্রকার আরেক প্রকার যেটা আল্লাহরিয়া এই সারাই অবুদীয় ক্ষেত্রে আল্লাহর এখতিয়ার করেছেন জিরো ইনসানিধান আল্লাহর আলম দিয়েছেন এই প্রতিটা মানুষের ভিতরে দুটি পাঠ আছে ওইভাবে চলতে হবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে হাঁটতে দিয়েছেন পা সে মাথা দিয়ে হাঁটতে পারবে না পারবে না সে বাদ্য আল্লাহর এই মেনে নি চোখ দিয়ে দেখতে হবে চোখ দিয়ে শুনতে পারবে না শুনতে পারবে না এটা আল্লাহ রবী করে দিয়েছে এই বাধ্য আর আরেকটি পাঠে আল্লাহ রবটাকে স্বাধীনতা সে কোনটা সে গ্রহণ করবে আর এই গ্রহণ করার প্রয়োগের কারণে হয় সে আল্লাহর সন্তুষ্টারি যে পাঠটা দিয়েছেন যদি কোন ব্যক্তি এই ক্ষেত্রে নিজেকে একটু চিন্তা করে যে একটা পশু তার জীবন আদর্শ বা তার চলাফেরা আর আমার চলাফেরার মধ্যে কোনো পার্থক্য হবে না এই ইসলাম মূলত যে নিয়ম কারণগুলো পদ্ধতিগুলো দিয়েছে সেটা তো মানুষের জন্য এটা তো পশুর জন্য দেয়নি একটা সিংহের যে কাজ সে বনে থাকে সে যা ইচ্ছে সে তাই করতে পারে কিন্তু একজন মানুষ তা করতে পারে না তাকে ঘুম থেকে উঠতে হলে কি বলতে হবে সেটা শরীয়ত বলে দিয়েছে ঘুমানোর সময় কি বলবে সে সরিয়ত বলে দিয়েছে এমনকি বাথরুমে যাবে কি করে সেটাও বলে দিয়েছে অফিসে কিভাবে ঢুকবে সেটাও বলে দিয়েছে পাঁচ অক্স্ত তাকে সালা তাই করতে হবে সে পুরোটাই নিয়মের ফ্রেমে বাধা বাইরে চলবে সে এক সেকেন্ডে চলতে পারবে না আমি ধর্ম মানি না এই ব্যক্তিও কিন্তু ঠিক তার অফিসে যেভাবে যে ড্রেস পরে যেতে বলা হয়েছে যে রঙের এটাই পড়ে যায় আসলে দেখুন যে আপনি যে একটা কথা বললেন যে ইসলাম এমনইভাবে আমাদেরকে একটা দিন দিয়েছে এবং সেটা মানুষের যেন সহজ সাধ্য হয় তেমনইভাবে দিয়েছে একজন মানুষ উদাহরণস্বরূপ ধরে নেন ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত আমাকে সালাদ আদায় করতেই হবে একটা সীমাবদ্ধতা ইসলাম আমাকে রেখেছে কিন্তু এই সালাদ আদায়ের জন্য আমার প্রস্তুতিমূলক কিছু বিষয় রয়েছে পবিত্রতা অর্জন কিন্তু পবিত্রতা অর্জন ইসলাম এখানেও মানুষকে একটা নিয়মের মাঝে রেখেছে আবার তার জন্য উপযোগী তার জন্য সহজ সেটাও ইসলাম করে দিয়েছে কোনোটাই কঠিন আমি হয়তো আমাকে পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার করতে হবে পরিবেশ এমনও হয়ে যেতে পারে যেখানে আমি পানি পাচ্ছি না ইসলাম সুন্দরভাবে আমাকে আমার জন্য সহজ যেটা হবে মাটি দিয়ে পবিত্রতা তাই মাধ্যমে অর্জন করার সুযোগ করে দিয়েছে অথবা পানি রয়েছে কিন্তু আমার পক্ষে ব্যবহার অসম্ভব ইয়ে ইমানকে সংরক্ষণ করতে হবে তার একটা রুখুন দিয়েছে মনে কোনো ক্রমেই যেন একজন ব্যক্তি দিন থেকে সরে না যায় এবং দিনের বাহিরে যেন না চলে যায় তাহলে ক্ষতিগ্রস্ত হবে বাদ দিয়ে দিচ্ছে আমাদের যে দাবি যে দিন সংরক্ষণটা একটি মৌলিক মানবাধিকার এটা আল্লাহ কিভাবে আল্লাহ কসম করে বলেছেন তিনি ওদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে যারা আল্লা সাহায্য করে আল্লাহ সেই সাহায্য করব ওরা কারা যে আমি যদি ওদেরকে জমিনে ক্ষমতায় বসাই ক্ষমতা দান করি ক্ষমতায় বসে প্রথম যে রাষ্ট্রীয় কর্ম করবে সেটা হলো আকাম সালাহ মানুষের দিন রক্ষার জন্য রাষ্ট্রময়। ইসলামত তাদের জন্য ধর্মীয় অনুশাসনের ভিতরে এমন সব অবৈধ কর্মকে বৈধ করে দেওয়া হয়েছে যার ফলে মানুষ তার ব্যক্তি সত্তা পর্যন্ত হারাতে বসেছে প্রথম বিষয়টা যে বললেন যে অন্যান্য ধর্ম মানুষকে বিভিন্ন ইলাহ পূজার সুযোগ করে দিয়েছে আসলে এটা কি হলো মানুষের কি মান উন্নয়ন হয়েছে একটা মানুষ হয়ে যদি একটা মৃত জীবহীন সেটার কাছে গিয়ে ধরনা দেয় তাহলে তো মানুষের মান উন্নয়ন এই দিন দিয়ে মানুষের মান উন্নয়ন কখনো হয়নি কিন্তু মান উন্নয়ন করেছে ইসলাম সেই সেই কথাই বলছিলেন মানবাধিকারের নামে যে মানুষকে নামিয়ে দিয়েছে এমনভাবে যে ঙ্গপালেরান ইসলামী মানুষকে ধর্ম দিন সংরক্ষণের মধ্য দিয়ে যে মৌলিক অধিকার নিশ্চিত করেছে সেই অধিকারের মধ্য দিয়ে মানুষ পেয়েছে আল্লাহর আলমের সন্ধান পেয়েছে এক আল্লাহকে মধ্য দিয়ে আত্মতৃপ্তি মানুষ নির্দিষ্ট নীতিমালার ভিতর দিয়ে চলে একটি অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আর তার সুফল অবশ্যম্ভাবে অতএব আসুন আমরা প্রকৃতপক্ষে এই যে মানবাধিকার বা হিউম্যান রাইটসের নামে যে সমস্ত ধোয়াগুলি তোলা হচ্ছে সেগুলি আমরা সতর্কতার সাথে অবজারভেশন করি আর ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করি আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে তো অপিন্দন করুন আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 জয়েন্ট ডাক না দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলা